চতুর্িংশ খণ্ড চতুর্থ পরিচ্ছেদ মহিমাচরণের ব্রহ্মচক্র পূর্বকথা তোতাপুরীর উপদেশ স্বপ্নে দর্শন কি কম নরেন্দ্রের ঈশ্বরীয় রূপ দর্শন রাত নয়টা হইল ঠাকুর ছোট খাটটিতে বসিয়া আছেন মহিমাচরণের সাধ ঘরে ঠাকুর থাকিবেন ব্রহ্মচক্র রচনা করিবেন তিনি রাখাল মাস্টার কিশোরী ও আর দু একটি ভক্তকে লইয়া মেজেতে চক্র করিলেন সকলকে ধ্যান করিতে বলিলেন রাখালের ভাবাবস্থা হইয়াছে ঠাকুর নামিয়া আসিয়া তাঁহার বুকে হাত দিয়া মার নাম করিতে লাগিলেন রাখালের ভাব সম্বরণ হইল রাত একটা হইবে আজ কৃষ্ণপক্ষে চতুর্দশী তিথি চতুর্দিকে নিবিড় অন্ধকার দুই একটি ভক্ত গঙ্গার পোস্তার উপর একাকি বেড়াইতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ একবার উঠিয়াছেন তিনিও বাহিরে আসিলেন ও ভক্তদের বলিতেছেন ন্যাংটা বলতো এই সময়ে এই গভীর রাত্রে অনাহত শব্দ শোনা যায় শেষরাত্রে মহিমাচরণ ও মাস্টার ঠাকুরের ঘরেই মেঝেতে শুইয়া আছেন রাখালো ক্যাম্প খাটে শুইয়াছেন ঠাকুর পাঁচ বছরে ছেলের নাই দিগম্বর হইয়া মাঝে মাঝে ঘরের মধ্যে পাদচারণ করিতেছেন প্রত্যুষ হইল ঠাকুর নাম করিতেছেন পশ্চিমের বারান্দায় গিয়া গঙ্গা দর্শন করিলেন ঘরের মধ্যস্থিত দেবদেবীর যত পট ছিল কাছে গিয়া নমস্কার করিলেন ভক্তেরা শয্যা হইতে উঠিয়া প্রনামাদি করিয়া প্রাতকৃত্য করিতে গেলেন ঠাকুর পঞ্চবটিতে একটি ভক্ত সঙ্গে কথা কহিতেছেন তিনি স্বপ্নে চৈতন্যদেবকে দর্শন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া আহা আহা ভক্ত আজ্ঞা ও স্বপনে শ্রীরামকৃষ্ণ স্বপন কি কম ঠাকুরের চক্ষে জল গদগদ সর, একজন ভক্তের জাগরণ অবস্থায় দর্শন কথা শুনিয়া বলিতেছেন তা আশ্চর্য কি আজকাল নরেন্দ্র ঈশ্বরীয় রূপ দেখে মহিমাচরণ প্রাতকৃত্য সমাপন করিয়া ঠাকুরবাড়ির প্রাঙ্গনের পশ্চিম দিকের শিবের মন্দিরে গিয়া নির্জন বেদমন্ত্র উচ্চারণ করিতেছেন বেলা আটটা হইয়াছে মণি গঙ্গাসনান করিয়া ঠাকুরের কাছে আসিলেন শোকাতুরা ব্রাহ্মণীও দর্শন করিতে আসিয়াছেন শ্রীরামকৃষ্ণ ব্রাহ্মণীর প্রতি একে কিছু প্রসাদ খেতে দাওত গা লুচি টুচি উপর আছে ব্রাহ্মণী আপনি আগে খান তারপর উনি প্রসাদ পাবেন শ্রীরামকৃষ্ণ তুমি আগে জগন্নাথের আটকে খাও তারপর প্রসাদ প্রসাদ পাইয়া মণি শিব মন্দিরে শিব দর্শন করিয়া ঠাকুরের কাছে আবার আসিলেন ও প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিতেছেন শ্রীরামকৃষ্ণ সস্নেহে তুমি এসো আবার কাজে যেতে হবে